আইসাহ রাজ আল্লাহতে বর্ণিত তিনি বলেন অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আবুবকর রাজিয়াল্লাহ তাল্হ্নকে লোকদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন তাই তিনি লোকদের নিয়ে সালাত আদায় করেন উরওয়াহ রহমতুল্লাহ আলাহি বর্ণনা করেন ইতোমধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন এবং সালাতের জন্য বেরিয়ে আসলেন তখন আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহু লোকদের ইমামত করছিলেন তিনি নাবী সাল্লাহ আলাই সাল্লামকে দেখে পিছিয়ে আসতে চাইলেন নাবি সাল্লাহ আলি সাল্লাম তাকে ইঙ্গিত করলেন যে যেভাবে আছো সেভাবেই থাকো অতপর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম আবু বকর রদ্লাহ তু এর বরাবর তার পাশে বসে গেলেন তখন আবু বকর রদ আলাহন আল্লাহ রসৈল সাল্লাহ আল্লামকে অনুসরণ করে সালাত আদায় করছিলেন আর লোকেরা আবু বক্কর রদে আল্লাহ অনুসরণ করে সালাত আদায় করছিল